বাংলা মানবতা সমাধান আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য আনন্দের বিষয় হলো তার একত্ববাদ ঠিক থাকা কোনো মতে যদি মরে যেতে পারি ইনশাল্লাহ তখন আর চিন্তা নেই আল্লাহ জান দখলাল জান্না দখলাল জান্না সাহেব হৃদয় যে লাহ চেতনা ধারণ করলো মুখে বলল। জীবন শেষ পর্যন্ত এটাকে বহন করে নিয়ে গেল সে সফল ক্রম সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এবারে আমি কোরআনের আরেকটি মূলনীতি যে রুবু বিয়তর উলুহিয়াত দুটাই আল্লাহর এই মূলনীতিটি প্রমাণ করার জন্য কোরআন একিমে তেরো নম্বর সুর আর রাদের ৩০ নম্বর আয়ারটি নিয়ে আসছি الله قلتنا قل هو ربي لا إله إلا هو عليه توكّلتو وإليه متاب ربوبیت ولوهیت آر کارا ہوتے پارنا رب مني سشتا رب مني للن پلن کرتا رب مني آئين حكم بيدان داتا رب مني جنه شهان شا بات شا حستو خیب قرار پاور رکھن ششتی جگو تير مده رب المطاع সেই মনিব, যার আনুগত্য করতে হয় রবমানি মালিক কোরআন এইসব অর্থেই এই রব শব্দটি ব্যবহৃত হয়েছে এই যে কোরআনিক মূলনীতি কুল হুয়া তিনি আমার রাপ আমার সষ্টা আমার লালন পালন কর্তা আমার আইন বিধান তারপর বলো আমার অন্তরে তিনি ছাড়া কোন ইলাহ নেই এই বিশ্ব সরাসরি যেমন তিনি ছাড়া ইলাহ নেই আমার অন্তর জগতেও আমার সমগ্র সত্তায় তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই মাহবুদ নেই আলাই হে তার উপরই আমি আমার আস্থা করলাম আবার তার দিকে নিয়ে আসব। দেখুন কুলহু আর এখানে তাহেদুল চলে আসলো পুরোপুরি ভাবে তারপর এখানে তাহিদুল মূল বাণী চলে আসলো পুরোপুরি ভাবে জীবনে যত সাহায্য লাগে যত কিছুর হেল্প লাগে সেই সব সাহায্য সহযোগিতা সকল কিছু আপনার কাছ থেকে নেব। আপনি দেবেন আর কেউ দেবে না আপনার উপরে আমার আস্থা ট্রাস্ট আমার তখন আস্থাটা তার উপরে রাখ তার কাছে যাও সে দেবে আস্থা তখন আসলেই এখানে একটা দান বোঝায় কি ব্যাপারে আস্থা দানের ব্যাপারে আস্থা তিনি বঞ্চিত করবেন না আমার আস্থা আছে তিনি খাওয়াবেন আমার আস্থা আছে তিনি রিজেক্ট দেবেন আমার আস্থা আছে জ্ঞান চাইলে জ্ঞান দেবেন আমার আস্থা আছে সন্তান চাইলে সন্তান দেবেন আমার আস্থা আছে ব্যবসা যে উন্নতি চাইলে উন্নতি দেবেন আমার আস্থা আছে নির্বাচনে দাঁড়িয়েছি ওনার কাছে বিজয় চাই নির্বাচনটা যদি ভালো হয় বিজয় দেন আস্থা আছে তার কাছে চাইলে পাব। এজন্য তার কাছে চাচ্ছি তারপর অসুস্থ হয়েছি তার কাছে নিরাময় চাই কেন আস্থা আছে তার কাছে চাইলে নিরাময় পাওয়া যাবে তাহলে আস্থা কথাটি কখন আসে যখন কোনো বিশ্বস্ত দাতা মানুষের সামনে উদ্ভাসিত হন তখন এই কথাটি আসে এই জন্য আলাই তাহব অংশ অংশ নয় বরং পুরো তাহে এখানে চলে আসে তাওয়াকলের ভিতরে চলে আসে একটি শব্দের ভিতরে একটা জগৎ ঢুকে গেল ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার মাজমু আলফা তাওয়া গ্রন্থে সবিস্তারে এই ব্যাখ্যাগুলো তিনি দিয়েছেন আলাইহি ত আর অন্যান্য তাহিদের ইমাম যারা আছেন পৃথিবীতে তারা ব্যাখ্যা নিয়ে এসেছেন হেমাত এটা ইয়াবুদুর সমপর্যায়ের কথা যে আল্লাহর দিকেই চলে যাচ্ছে আমার সব ইবাদত নিয়ে আমার তাওবা আমার এনা বা আমার এবাদত সব আল্লাহর দিকেই বাস আল্লাহ থেকে আমার কাছে আসছে সব নিয়ামত আর আমার থেকে আল্লাহর দিকে যাচ্ছে সব ইবাদত কি সুন্দর দেয়া নেয়া আল্লাহ একবার মাবুদ জিজ্ঞাসা যদি করা হয় বলবে তো আল্লাহনু আল্লাহ বলছেন কে তোমাদেরকে রিজিক দিচ্ছেন আসমান থেকে এবং জমিন থেকে আমি সর অথবা এই কান শ্রুতি যন্ত্র ওলাপ সর এই দৃষ্টি সমূহ এই চক্ষ সমূহ এগুলোর মালিকানা কার হাজার হাজার কম্পিউটারের সমান এক একটা ক্যামেরা চক্ষু এবং লক্ষ লক্ষ যেই শ্রুতি যন্ত্র মাইক্রোফোন বিশিষ্ট এই কান কে দিয়েছেন এই বিস্ময়কর সৃষ্টি কার কার আওয়াজ কেমন একই কান দিয়ে কোনটা পাখির আওয়াজ কোন পাখির আওয়াজ কোনটা গরুর আওয়াজ কোনটা ছাগলের আওয়াজ কোনটা মানুষের আওয়াজ কোনটা গাড়ির আওয়াজ কোনটা ট্রেনের কোনটা কিসের আওয়াজ দুনিয়ার সমস্ত আওয়াজ এক যন্ত্রে ঢুকে এবং তুমি জেনে যাও এটা অমুকের এটা অমুকের এই বিশ্বকর যন্ত্রের মালিক কি কার মালিক কেনা যদি কাঁপের যারা মোর্শিক তাদেরকে প্রশ্ন করো ঠিক তৃতীয় ফস যদি করোরেজুল হাই মিনাল মাইয়েতে হাই জীবিত থেকে কে বের করে নির্বাহী গুলো কে এর ব্যবস্থাপক কার অর্ডারে মহাবিশ্ব চলমান সর্ব উঠে অস্ত যায় চন্দ্র উঠে অস্ত যায় রাত আসে চলে যায় দিন আসে আমার বিদায় হয় এসব কিছু নির্বাহী আদেশে সম্পন্ন হয়ে থাকে আল্লাহ করে সব রিজি কালের জীবন তিনি দেন মৃত্যু তিনি দেন নির্বাহী সকল ক্ষমতা তাঁর হাতে এটা বলবে ফাইয়া কুল উন আল্লাহ তুমি বোন তাহলে কি তোমরা ভয় পাও না আল্লাহকে করো যে দশ নম্বর একত্রিশ নম্বর আয়াত্রী কার দান আর কারো দান নয় এরা বিশ্বাস করবে এটা কিন্তু যখনই বলা হবে তাহলে এক কাজ করো যখন আল্লাহরই দান সব কিছু তো সে আল্লাহরই মদত করো হ্যাঁ এটা বললে বলবে এটা আবার কি কি বললা। কিন্তু এক মাবুদে সব খাওয়ায় সব দান করেন আসমান তার জমিন তার চন্দ্র তার সূর্য তার আমার জীবন তার আমার সবকিছু তার মহাবিশ্বের সব তারই দান এটা তে বিশ্বাস করবে কিন্তু যখনই বলা হবে তাহলে সব সবকিছু বাদ দিয়ে তার গোলাম হয়ে যাও তখন আর রাজি না এখানে পার্থক্যা তাহিদুর রুব মানুষকে মুসলিম বানায় না শুধু তাহিদুরা এটা একটা তাহিদ তাহিদুল উলুহিয়া আরেকটা তাহিদ তাহিদুল আজম শেফাত আরেকটা তাহিদ তিনটা তাহিদ একসাথে মানলেই সে মুসলিম একটা অস্বীকার করলে সে অমুসলিম এগুলি একটা ছাড়া একটা গ্রহণযোগ্য হয় না আপনি যদি আল্লাহ দেয়া তাহলে ভাইয়া মানে নিজে যা ভোগ করে নিজে যা সুবিধা ভোগ করে এই সুবিধাবাদী মানুষগুলি ওগুলি কিন্তু একাতারে স্বীকার করবে যে সব আল্লাহর দান ভোগের স্বীকার করবে কিন্তু যখন ত্যাগের প্রশ্ন আসবে তাহলে আল্লাহর জন্য সব ত্যাগ করো আল্লাহর জন্যই সব কিছু দান করে দেওয়া বলেই যে আমার জীবন আল্লাহর আমার মরণ আল্লাহর আমার সমস্ত উপাসনা আমার পূজা পার্বণ যা আছে সব ওনাকে দিলাম এই ত্যাগের যখন কথা আসে তখন এই সার্থপর মানুষগুলি আর রাজি নেয় একজন ব্যক্তি যদি কোনো কিত দাস দাসী স্বাধীন করে দেয় আল্লাহ বলে মানে আর তাকা সাহে বোখারি সাহি মুসলিম এসছে যে এই কিতো দাস কিত দাসী তাকে যে আজাদ করলো স্বাধীন করলো শুধু এইটুকু করার কারণে তার মৃত্যুর পরে তার ওয়ারিসি সম্পত্তি যা আছে সব ওই আজাদী ব্যক্তিটি পেয়ে যাবে আল্লাহ কারণ সে তাকে স্বাধীন করেছে তাহলে যে আল্লাহ আমাকে বানিয়েছেন যে আল্লাহর আমি গোলাম যে আল্লাহর আমি মালিকানাভুক্ত সম্পদ আমার সবকিছু আর কার পণ্য হতে পারে ইসলামে তো এটাও নিয়ম আছে গোলাম যা উপার্জন করবে সেটা মনিবের মালিক হবে মনীক আল্লাহ হবে আর কেউ ছয় নম্বর আয়াতে আল্লাহ অভিযোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে এদের অধিকাংশই আল্লাহর পরে ইমান তো আনে কিন্তু নিজের টা ষোলো আনা আল্লাহটা জিরো এটা হলো মোর্শকের অবস্থা প্রিয় ভাই বোনেরা একটি বিরতির সময় হয়েছে বিরতির পর আবার ইনশাল্লাহ আসব এই কোরআনিক মূলনীতি নিয়ে অপেক্ষায় থাকুন পথ প্রদর্শক আলকুর আনুল কারী কি করেছে মানব জাতির জন দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानस आज सन्धा साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल् I am the Kralai. My name is Rusta Naik. You are the best of people. You write for mankind. Time, you tell me what you like. You're for building what you love and believing in Allah. I'm not a man. I'm not a man. I'm not a man. I'm not a man. I'm not a man.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 দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পর আবারও আমরা আসলাম আল কোরআনের যেই মৌলিক মূলনীতি আল্লাহর একত্রবাদ সে একত্ববাদ বিষয়ে যেখানে আল্লাহ তালা তিনি বলছেন কুলহুয়া হুয়া। আলাই হে তাক ইল হেমাত বলো তিনি আমার রব তিনি ছাড়া কোন ইলাহ নেই আমি তার উপর ভরসা করছি এবং তার দিকেই আমার তব আমার ফিরে আসা সমস্ত বাদতবন্দিকে নিয়ে প্রিয় ভাই বোনেরা তাহিদুর রুব মানুষকে মুসলিম বানায় না শুধু তাহিদুর রুবু এটা একটা তাওহিদ তাহদুল উলুহিয়া আরেকটা তহিদ তাহিদুল আসমাত আরেকটা তাহিদ সে অকাত বলবে আল্লাহ দিয়েছেন তুমি কার সৃষ্টি বলবে আল্লাহর সৃষ্টি তোমার আত্মাটা তোমার প্রাণটা কার দেয়া সে বলবে অবশ্যই আল্লাহ দেয়া তাহলে মানে নিজে যা ভোগ করে নিজে যা সুবিধা ভোগ করে এই সুবিধাবাদী মানুষগুলি ওগুলি কিন্তু একাতারে শিকার করবে যে সব আল্লাহর দান ভোগেরটা স্বীকার করবে কিন্তু যখন ত্যাগের প্রশ্ন আসবে তাহলে আল্লাহর জন্য সব ত্যাগ করো আল্লাহর জন্যই সব কিছু দান করে দে বলে দেওয়া যে আমার জীবন আল্লাহর আমার মরণ আল্লাহর আমার সমস্ত উপাসনা আমার পূজা পার্বণ যা আছে সব ওনাকে দিলাম এই ত্যাগের যখন কথা আসে তখন এই সার্থপর মানুষগুলি আর রাজি না। একজন ব্যক্তি যদি কোনো কিত দাস কিতদাসী স্বাধীন করে দেয়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 ইসলামে তো এটাও নিয়ম আছে গোলাম যা উপার্জন করবে সেটা মনিবের গোলাম যা করবে মালিক হবে মনি আমার জিনিসের মালিক আমার আমার হবে হবে আল্লাহ আর কেউ না। মুশিকরা তারা আল্লাহর খেতে রাজি আল্লাহর ভোগ করতে রাজি আল্লাহর অক্সিজেন শ্বাস প্রশ্বাসে টানতে রাজি আল্লাহর সূর্যের আলো ভোগ করতে রাজি আল্লাহর বৃষ্টির পানি পান করছে সেটা খুব খুশি মনে করছে কিন্তু আল্লাহকে দিচ্ছে না কিছুই আল্লাহ দেবেন না ওরা যেমন মুর্শেক তো আল্লাহর জন্য সব করে যেমন উনচল্লিশ নম্বর সোরা আজমারের তিন নম্বর আল্লাহ বলেছেন যে মুর্শেক ওরা বলে মা না আমরা তো এদের করি এই যে মূর্তিগুলির আবাদত করি সেটা তো আমাদের জন্য করি না এটা তো জন্য করি কারণ আমাদের কাছে বলতো লাভবাইহমা লবাহ শারিক আলাক ইল্লা শারিকানু আমা তামিক লাভাই কেলা শারিক আলাক আপনার কোনো শরিক নাই ইল্লা শারিকান হু আলাক তবে একটা শরিক আছে সে শরীরটা কোন আমাদের সাথে না আমাদের জন্য আমরা রাখিনি আপনার জন্য রাখছি সেই শরীরটা হে আল্লাহ আপনি একটা মূর্তি রেখেছি এটা আপনার সাথে আপনার জন্য রেখেছি কারণ আমরা যাই আমাদের বন্দুকি করি এগুলো তাদের ভায়া হয় আপনার কাছে যাবে ওরা পৌঁছাবে আমরাও তো এমন কিছু ধর্মগুরু আমরা ধরতেছি যে এগুলি আল্লাহকে বলছি আপনাকে পাওয়ার জন্যই তো কিছু গুরু লাগে ধর্মগুরু লাগে গুরুর উশিরা ছাড়া তো আপনাকে পাবো না একই মূর্তি পূজা একই সেরিক চলছে মুসলিম সমাজে গুরুর নামে ধর্মগুরুর নামে গুরুর নামে আছে সুধা যিনি গুরু তিনি খোদা এ কথা বলা হচ্ছে নাজুবুল্লাহমিন এই যে ডাইরেক্ট আল্লাহকে এবাদত না দিয়ে আগে অন্য একজনকে এবাদত দাও সে পৌঁছাবে কেন আল্লাহ কি জানেন না আল্লা কি দূরে আল্লাহ কি যখন আমার বান্দা আমার সম্বন্ধে প্রশ্ন করে ফাইন্ আমি খুব কাছে আল কোরআনে প্রায় তেরো চোদ্দটি প্রশ্ন প্রত্যেক প্রশ্নের উত্তরে আল্লাহ কুল বলেছেন কুল আমার থেকে জ্ঞান তাদেরকে দিবা তোমার থেকে জ্ঞান নিয়ে তারা সরাসরি আমাকে চেষ্টা করবে তোমার মাধ্যমে চেষ্টা পাঠাবে না ডাইরেক্ট আমাকে চেষ্টা করবে ডাইরেক্ট আমাকে রুকু দেবে ডাইরেক্ট আমাকে আবাদত দেবে কিন্তু এবাদতের প্রসঙ্গে এসে আর কুল নাই সব প্রসঙ্গে কুল তো দিয়েছেন আল্লাহ এত কাছে আমি তার জীবনশীলার কাছে এখানে কুলের দূরত্ব কেন সৃষ্টি করা হবে আল্লাহ আকবার, যারা বলে উশিলা আল্লাহকে পাওয়া যায় না তারা আল্লাহ করছেন আল্লাহ তো ওইরকম না হজ্লাহমিনে সেরকম প্রেসিডেন্ট যেহেতু আমার অবস্থা জানে না একজন মন্ত্রী বলে দিতে হবে যে না ওকে আমি চিনি আমার গ্রামের ছেলে ও অভাবী ওর এই অবস্থা সেই অবস্থা এজন্য একজন মাধ্যম ধরে ওনাকে জানাতে হয় আর আল্লাহর ব্যাপারটা তো টোটাল ভিন্ন আল্লাহ তো আমার অবস্থা আমার চেয়ে বেশি জানেন সুদুর অন্তরের কি কল্পনা অন্তরের গহীন কি চিন্তা কি কল্পনা চক্রের পলাকে আসার যায় সেটা পর্যন্ত তিনি জানেন সেই আল্লাহকে আমি একজন ধর্মগুরু দিয়ে জানাইতে হবে আতুর আল্লাহন আল্লাহ বেদিন তোমার দিন ধর্ম এগুলি আল্লাহকে তুমি শিখেবা তোমার কি দরকার আল্লাহকে শিখাবা আল্লাহ জ্ঞানের অভাব নেই এগারো নম্বর জীবিকার নেই সবার জীবিকা তিনি দেনকা মুস্তা এই প্রাণী স্থায়ী ঠিকানা কোথায় তার বর্তমান ঠিকানা কোথায় আল্লাহ জানা আছে রিজিক পৌঁছাতে তার কোন ব্যাগ পেতে হয় না জীবন দাতায় কিছু স্বীকার করে কিন্তু যখনই বলা হয় ত্যাগের কথাটা তাহলে সব এম আল্লাহকে দাও আর রাজি নেই তাহেদের উলুহিয়ার মাধ্যমে পার্থক্য হয়ে যাবে কে মমিনকে কাফের সমস্ত আম্বিয়ায় ক্যারামের সাথে তাদের নিজ নিজ উন্মত হয়েছে এত কাল এত সাল পূজা করলাম বাপ দাদারা সবাই পূজা করে আসলো এখন আপনি কি নিয়ে আসলেন যে সব একজনকে দিয়ে দিতে হবে আর কারো কিছু দেওয়া যাবে না বড় কষ্ট লাগে আসলে মূর্তির নাম ভাঙ্গিয়ে নিজেরা তো সন্দেশ কলা আর দুধ খায় এখন এগুলি বন্ধ হয়ে গেল তার সেটা পাওয়া যাবে না এটা স্বার্থের উপরে আঘাত আসবে আল্লাহকে দিলে তো সবই ওনার আত্ম আমার তো কিছুই থাকবে না আমি যে সেচ দেহ নেই আমি ধর্মগুরু হয়ে মানুষের সেচদা নিচ্ছি মানুষ আমার সামনে মাথা নত করছে এই শব্দ বন্ধ হয়ে যাবে সব আল্লাহর আমার কিছুই নেই এই নফস সবার ভিতরে ফেরাউনটা আছে আরো তাকে এই জন্যই আল্লাহকে দেয় না আল্লাহ সব নেয় কিন্তু আল্লাহকে সব দিকে রাজি নেয় এখানে পার্থক্য আমি যেমন আল্লাহ সব ভোগ করছি সব ন্যায় মত আল্লাহ থেকে নিচ্ছি আমার জীবনের সব আমি আল্লাহকে দিলাম আমি একটা বিধান তাকে দিলাম তার জন্যই মহাব্বত দিলাম সব তার আমার তবাকুল তার উপরে সবকিছু তাকে দান করব প্রিয় ভাই বোনেরা এই হয় আসলে জীবনে তাহলে আপনি কোন ক্ষেত্রে তাহাদ লঙ্ঘন করা যাবে না আজকে লকার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে पाउंड बी बी बी एल ओ शुन्नो शुन्नो शुन्नो शुन्नो शुन्नो स्वेफ बी बी ओ बेमेल बी बी कर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 हराम बनाए बैध है जानते हम देख इन श्रेष्ठत कल रेारोटा पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय